কে উপহার দিলেন হজের এই ঘোষণা রাসুল্লাহ সালাহসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা প্রথম দেননি তিনি ইব্রাহিম আলাম এবং তার সন্তান ইসমাইল আলহালাম দুজনকে বায়ুল্লার বেনা এবং নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন আর হজের ঘোষণা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সেই ঘোষণার কথাই বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলামী নির্দেশ দিয়েছিলেন হজের ঘোষণা দেওয়ার মধ্যে আল্লাহ তাকে বলেছিলেন ইয়া মানুষের জন্য তাদের মধ্যে হজের ঘোষণা করে দাও ইব্রাহিম আল্লাহ সালাম প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমি সমস্ত মানুষের মধ্যে ঘোষণা করে দেব আমার আওয়াজ তো সবখানে পৌঁছবে না আল্লাহ বলেছিলেন তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও পালন করেছেন না অবশ্যই আজকে সারা বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষ হজের জন্য চলে আসছে এবং সেই ঘোষণাটা এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে আর মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা করে দাও তারা আসবে পদপ্রজে তোমার কাছে তারা আসবে পদপ্রজে পায়ে হেটে কাছের লোকেরা পায় হেঁটে আসবে আলা এবং প্রত্যেক পিঠে চড়ে পিছে চড়ে সাজিনা আমিখ বহু দূর দূরান্ত হলে তাহলে হজে মানুষ কাছ থেকেও আসবে দূর দূরান্ত থেকেও আসবে সেই প্রচলন শুরু হয়েছিল সেই ইব্রাহিম আলহাল্লামের সময় থেকে আরবরা ইসলামের আগে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ইসলাম নাজেল হয়েছিল তারও আগ থেকে এই ক্রিস্টি কালচার হজের কালচার সম্পর্কে তারা জানত ইসলাম এসে হজের মূল পর্বটা ঠিক রাখল তবে হজের সাথে পৌত্তলিকতা যত বিষয়গুলো জড়িত ছিল সবটাকে বাদ দিয়ে সেটা আমরা ইনশাআল্লাহ কিভাবে প্রত্যলিকতাকে বাদ দিয়ে নির্ভীজাল তৌভিদ ভিত্তিক হজের প্রোগ্রামটা আল্লাহ তালা রাসুমল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে চালু করলেন আমরা পরে বলব ইনশাল আজকে আমরা আলোচনা করব হজের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি প্রত্যেক কাজেরই একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে যদি কোনো ব্যক্তি কোনো কাজের উদ্দেশ্য এবং লক্ষ্য সঠিকভাবে অবহিত না হয় তাহলে কাজটা করে গেলে সেই করে গেলেও সেই উদ্দেশ্য এবং লক্ষ্যে হয়তো পৌঁছা হবে না এবং এটাই আমাদের অধিকাংশ মুসলিমের প্রবলেম যখন আমরা কোনো ভালো কাজ করি তার মূল মোটিভটা কি অবজেক্টিভস এবং লক্ষ্য উদ্দেশ্যটা কি অর্থাৎ কোরআন হাদিস এই কাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হিসাবে কোন জিনিসগুলোকে ফিক্স করেছে নির্ধারণ করেছে আমি নির্ধারণ করলে হবে না কোরআন হাদিস যেভাবে নির্ধারণ করেছে সেটা সম্পর্কে না জানা থাকার কারণেই আমাদের অধিকাংশ সময়ে আমরা ইসলামে কে মহান আমলগুলো পর্বগুলো ইবাদতগুলো পালন করে যথার্থ উপকারে উপনীত হতে পারি না অনেকেই প্রশ্ন করেন যে এত সলাপ করছি আমরা কিন্তু দুর্নীতি মুক্ত হতে পারছি না প্রশ্ন করেন সিয়াম আমরা রাখছি শুধু রমাদানের সিয়াম না অর্জিত হয়েছে তাহলে মানে এই গ্যাপটা আমাদের কিন্তু রয়েই গেছে খয়রাত খয়রাতা করছি কিন্তু বিপন্ন মানুষের দুস্থ মানুষের প্রতি আমাদের ভালোবাসা কি সত্যি তৈরি হয়েছে আমরা কে আসলেই একজন ভালো মানুষ হিসাবে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি মানুষের উপকারে আসতে পেরেছি ইসলামেশ্বরিয়া নির্ধারণ করে দিয়েছে সেখানে আমাদের গ্যাপ রয়েছে আমরা সেই লক্ষ্যমাত্রাটা উপলব্ধি করছি না বুঝতে পারছি না কিন্তু ফিক্স কিংবা ফিক্স করছি না যে কারণে কাজ করে যাচ্ছি কিন্তু লক্ষ্যমাত্রায় উপনীত হওয়ার যে তাড়া যে যে একটা পানন্তকর চেষ্টা সেটা কিন্তু আমাদের থেকে ঘাটতি থেকেই যাচ্ছে তো আজকে আমরা যেহেতু আমরা জানি এখন হজের মৌসুম শুরু হয়ে গেছে এবং আশফুরুল হাজ শুরু হয়ে গেছে আলহাজ আশফুর আল্লাহ তালা কোরআনের সুরা আল বাড়ার মধ্যে বলেছেন হাজ নির্দিষ্ট কয়েক কয়েকটি মাস মাত্র এবং সেটি শুরু হয় সাউওয়াল থেকে সাউওয়াল দেলক এবং জেল হাজ এ হচ্ছে হজের কয়েকটি মাস আমাদের দেশ থেকে বিপুল সংখ্যক হজ করতে আগ্রহী ব্যক্তিরা এবার হজে যাচ্ছেন আল্লাহ তাদেরকে সহজ করে দিন তাদের সুন্দর মতো হজ পালনে তৌফিক দান করুন সাহি সন্না ভিত্তিক সকলেই যেন হজ করতে সমর্থ হন আমরা তাদের জন্য সে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেহেতু হজ এর ফ্লাইট কয়েকদিন পরেই শুরু হচ্ছে সে উপলক্ষে যারা হজে যাবেন তাদের জন্য এবং যারা আগামীতে যাবেন তাদের জন্য আলোচনাটা হজের একাধিক আলোচনা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ হজে যাওয়ার আগে আমাদের ঠিক করতে হবে কেন যাচ্ছি কোন উদ্দেশ্য নিয়ে যাচ্ছি কোন উদ্দেশ্য অর্জন করার জন্য যাচ্ছি এজন্য জন্য আজকের মূল আলোচনাটা থাকবে হজের যে বিভিন্ন কার্যক্রম এর মূল উদ্দেশ্যটা কি সেটা আমরা একটু আলোচনা করব প্রথমেই হজ করাটা কি মুসলিম সে আদি থেকে আজ পর্যন্ত সবাই একমত যে হজ হচ্ছে একটা বড় ইবাদা এবং এটা হচ্ছে ইসলামের পাঁচটি অন্যতম রোপণের একটি রোপণ কোন কোন হাদিসে একে শেষ রোপণ হিসাবে দেখানো হয়েছে কোথাও চতুর্থ রোপণ হিসাবেও দেখানো হয়েছে এবং সে বিখ্যাত হাদিস বোহারি মুসলিমের মধ্যে তিনি বলেছেন ভিত্তি পাঁচটা বিষয়ের উপর প্রথম হচ্ছে শাহাদা শাহাদা বা সাক্ষ্য দেওয়া ডিক্লারেশন দেওয়া আর এ কথার ঘোষণাও দেওয়া হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসুল এক নম্বর দ্বিতীয় হচ্ছে সালাদ তৃতীয় হচ্ছে জাকাত দেওয়া চতুর্থ হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা এবং পঞ্চম হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা তাহলে হজ হলো ইসলামের অন্যতম একটি রোকন আল কোরআনের মধ্যে আল্লাহ হজ ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন মানুষের উপর যারা সামর্থ্য রাখে হজ করে আল্লাহর জন্য আল্লাহর জন্য কথা দিয়ে কিন্তু আয়াতাল্লাহ শুরু করেছেন হজ করতে হবে কার জন্যে আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য পৃথিবীর আর কোনো উদ্দেশ্যে নয় এবং আল্লাহ হওয়ার জন্য নয় বরং হজ ফরজ হয়েছে সেই জন্য আমরা আদায় করছি যারা ফরজ হজ আদায় করছেন আর যারা নফল হজ আদায় করছেন যেহেতু এটা ইবা আদা ফরজ হজের পরেও নফল হজ আদায় করা যায় তারা আল্লাহ সন্তুষ্টির জন্যই এই হজটাকে আদায় করবে। অতএব আল্লাহ সন্তুষ্টি অর্জন এটা হচ্ছে হজের সর্বপ্রথম উদ্দেশ্য এবং লক্ষ্য সুরালে একশো ছিয়ানব্বই আল্লাহ হচ্ছে একটা কমন ইনস্ট্রাকশন যেটা সকল ইবাদতের মধ্যে আমাদেরকে পরিপালন করতে হবে সমস্ত ইবাদত লুসরাফ ই আল্লাহ ছাড়া কারোর জন্য করা যতগুলো সওয়াবের কাজ আমরা করি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সেগুলো করতে হবে যেটাকে আমরা বলে আল্লাহর ওয়াস্তে করা অতএব কোন ভালো কাজ কোন সবাবের কাজ কোনো ইবাদাতের কাজ কোনো আনুগত্য এবং তাঁত কিংবা নৈকট্য অথবা করবাতের কাজ যদি কোনো মুসলিম ভিন্ন কোন উদ্দেশ্যে করেন তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহর কাছে তিনি রিওয়ার্ডও পাবেন না এটা হচ্ছে আল্লাহর সেরাই বিধান সুতরাং কোনো কাজ যদি আল্লাহর উদ্দেশ্যে করেন তাহলেই তিনি সবাব পাবেন অন্যথায় সওয়াব পাবেন না অতএব যারা হজে যাচ্ছেন তারা সর্বপ্রথম তাদের নিয়তের এই পরিশুদ্ধ নিশ্চিত করবেন যে আপনি আল্লাহর প্রতি উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নির্দেশ পরিপালনের জন্য এবং আল্লাহর হস্তে হজ পালন করতে যাচ্ছেন হজের हजर पुर प्रोग मनोज सहकारे जी खाले निर्भेजाल तौहि चर्चाटुकुनारा सहजे पे निर्भेजाल तहिदे মূল কথাটা হচ্ছে যা কিছু করবো আল্লাহ সন্তুষ্টির জন্য করব। সেটা প্রথমেই বললাম দুটো আয়াত সেখানে দরিল হিসাবে পেশ করা হয়েছে আর এরপরে আমরা বলব হজের মূল যে স্লোগান সেটা সেটা হচ্ছে তালবিয়া তালবিয়াকে বলা হয় হজের স্লোগান কারণ এহরাম অবস্থায় হাজি সাহেবরা এই তালবিটাই পাঠ করতে থাকে এবং এই তালবিয়াটাই হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের সবচেয়ে সুন্দর দিকের হাজি সাহেবরা তাদেরকে উপহার দেওয়া হয়েছে স্লোগানটা এবং যাতে তারা বারবার সেটা উচ্চারণ করে এবং এর অর্থটা আরো সুন্দর কারণ এটা হচ্ছে তৌহিদের মূল মন্ত্র তৌহিদের ঘোষণা যা হাজি সাহেবরা লক্ষ লক্ষ কয়েক মিলিয়ন হাজি সাহেবরা সারা বিশ্বের সামনে আওয়াজ দিয়ে উচ্চারণ করে সহি মুসলিমের একটা বিখ্যাত হাদিস আছে যেটা হাদিস এ জাহর ই আবাহি আল্লাহ নামে পরিচিত এটা হচ্ছে হজের ফুল ডেসক্রিপশন এখানে আছে পরিপূর্ণ বর্ণনা অনেক বড় হাদিস জাহরিদ না আব্দুল্লাহ তিনি হাদিসের মাধ্যমে এবং এটা বর্ণিত হয়েছে যারা হজ করতে যাবেন তারা শুধু চটি বই করলে হবে না সরাসরি হাদিসগুলো পড়তে অসুবিধা কোথায় আমাদের যেখানে আমরা হাদিস থেকে এবং সহি হাদিস থেকে জানতে পারব যে কিভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম হজ করেছিলেন কিভাবে স্টার্ট করেছিলেন মিকাতে সে কি করেছিলেন কিভাবে তালবিয়া পাঠ করেছিলেন এহরামের নিয়ত করেছিলেন এহরামের পর থেকে মক্কা পর্যন্ত কি করেছিলেন মক্কায় গিয়ে কি করেছিলেন ফুল বর্ণনাটা সেখানে আছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাইরাই বা বোনরা যারা হজ করতে যাচ্ছেন গিয়েছেন তারা এখনো সেহাদৃষ্টি পড়েন এখানে তিনি বর্ণনা করছেন ও আহল্লা রাসুম রাসুল্লাহ সাল্লাম তৌহিদ পাঠ করে তিনি বক্তব্যে আমি হাজিরাই কাল শরিক তোমার দরবারে হাজির হয়েছি এই ঘোষণা দিয়ে এবং এই ঘোষণা নিয়ে যে তোমার নেই তোমার কি নিশ্চয়ই ইন্দাল হামদা ও ন্যামাতা লেখা ইন্দাল হামদা নিশ্চয় সকল প্রশংসা ও ন্যামাতা সকল ন্যামাজ তোমারই জন্য ওয়াল মুখ এবং সকল রাজত্ব তোমারই জন্য তোমার কাছে হাজির হয়েছে ঘোষণা দিয়ে যে তোমার কোনো একজন হাজির পুরুষ এবং মহিলা কিংবা শিশু কিংবা কিশোর যারাই হাজির করতে যায় তারা উচ্চারণ করতে থাকে এহরাম অবস্থায় সবচেয়ে পবিত্রতম অবস্থা এহরাম অবস্থা তার মানে এটা কোন মন্ত্র নয় কিন্তু এটা তৌহিদের ঘোষণা আমাদের প্রবলেম হচ্ছে ঘোষণাটুকু আমরা অনেকে জানি আমরা কি উচ্চারণ করছি কি বলছি অনেক সময় আমরা সচেতন নই আধ্যাত্মিক যে ইম্প্যাক্টটা সেটা করছে আমাদের উপর আমার অন্তরটাতে যে ভুল বিভ্রান্তিগুলো ছিল তাও বিরোধী যে চিন্তা চেতনাগুলো ছিল সেগুলো দূরীভূত হচ্ছে না বিকজ আমি টেক্সটা বলে যাচ্ছি আরবিতে না বুঝে তাহলে আমার কাছে এটা হয়ে গেছে একটা মন্ত্র যেটা হয়তো অন্য কোনো ভাষায় না বুঝে আমরা যেমন পড়ি এটা কিন্তু করা যাবে না তহিদের এই বিশেষ উদ্দেশ্যকে সফল করতে হলে তালবিহা সবাইকে ভালো করে বুঝতে হবে তাল উপর খুব সুন্দর সুন্দর আর্টিকেল আছে আচ্ছা এরপরে আমরা দেখি যেমন অনেকগুলো কাজের ক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহ আকবর বলে শুরু করছি ত্যাকবির দিচ্ছি এটা আরেকটা ঘোষণা আল্লাহ সবচেয়ে মহান এটা তহিদেরই কিন্তু একটা ঘোষণা আমরা যখন সাই করতে যাচ্ছি তখন কি বলি আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ ঘোষণা প্রতিবার সাফায় এবং প্রতিবার মারোয়াটে কেবলামুখী হয়ে বেরো দেবেন এই সুন্দর দিকে টাও করবেন তারপর দোয়া করবেন এরপরে অবস্থান করিম এটাও কিন্তু তহিদের আবাসে অমক ঘোষণা তাহলে রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমি এবং আমার আগের নবীরা এই আরাফাতে তারা এসেছেন যত আদার আমরা পড়েছি যত দোয়া এবং ঘোষণা আমরা এখানে উচ্চারণ করেছি সবচেয়ে উত্তম হচ্ছে লা অর্থাৎ তৌহিদ তৌহিজ আমরা লক্ষ্য করেছি তৌহিদের ঘোষণা সেই রাসুল সাল্লাহ সাল্লামের উপর নবদ অবতীর্ণ হওয়ার পর থেকে যারাই উচ্চারণ করেছেন তারাই কিন্তু তাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাওহিদের ঘোষণাটা কিন্তু কোনো মন্ত্র নয় যেটা শুধু উচ্চারণই করে যেতে হবে এবং যার কোন ইমপ্লিমেন্টেশন কিংবা বাস্তবায়ন আমাদের জীবনে নেই এমন কিছু নয় কারণ তাওহিদ হচ্ছে একটা স্লোগান যেটা মুসলিম তার অন্তরেও ধারণ করবে এবং তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে তাওহিদের মূল থিমটাকে সে প্রতিষ্ঠিত করবে এটা হলো অন্যতম আরেকটি উদ্দেশ্য লক্ষ্য হজের আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে আল এমতিয়াজ মোতাহার ইসলামী শেরিয়া ইসলামী শেরিয়ার দুটো মূল রেফারেন্স অথবা সোর্স উৎস কোরআন এবং সন্না এবং এর আলোকে আরো কিছু দলিল আছে সেটা আমাদের আলোচ্য বিষয় নয় এই দুটোর আলোকে যে ইসলাম সেই ইসলামের আনুগত্য পোষণ করা পূর্ণ আনুগত্য আংশিক আনুগত্য নয় পূর্ণ আনুগত্য এবং পুরাণ এবং সন্ন্যকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ এই লক্ষ্যটা আমরা হজের মাধ্যমে অর্জন করি কিভাবে আমরা দেখি হজের মধ্যে অনেকগুলো আমো তাওয়াফ সাইফ এবং এছাড়া আছে রমি পাথর নিক্ষেপ করা রমের মধ্যে কয়টা পাথর নিক্ষেপ করবো কিভাবে পাথর নিক্ষেপ করব। কি বলে পাথর নিক্ষেপ করব এগুলো কি বর্ণনা করা আছে না এরপরে হাজার আসওয়াদকে কিস করা বা চুমু খাওয়া আরাফর ময়দানে অবস্থান করা মিনায় অবস্থান করা মুজতালেফায় অবস্থান করা এবং অবস্থান করার আনুষ্ঠানিকতা এর মধ্যে কি করতে হবে কোথায় কে করতে হবে সবকিছু নেশান করা আছে না নাকি এগুলো ওপেন पालन करते बला आठ तारीखे मिनये जिन आराफाते जाये आराफाते अवस्थान करते ओ दिन जी मिनये थकी একটু মানে আগপিছানা করলাম তেমন তো সমস্যা না নাকি সমস্যা কি আছে কোনো যে সময় ক্ষণ স্থান নির্ধারণ করে দিয়েছেন সেখানে নিজের ইচ্ছা হাত লাগালেন ফলে সরিয়াটা লঙ্ঘিত হয়ে গেল ইসলামের নির্দেশনাটা আপনি বাতিল করে ফেললেন যদি এভাবে প্রত্যেকটা কাজের মধ্যে অর্ডারটাকে আপনি ক্ষুণ্ণ করেন আপনাকে বলা হয়েছে আরাফা থেকে মুসদালে ফিরতে যদি আপনি মক্কায় ফিরেন হবে না আপনাকে এভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন পাথর মারতে বলা হয়েছে প্রথম দিন দশ তারিখে কয়টা সাতটা মারতে বলা হয়েছে জমড়াতল আঁকাবাতে আপনি যদি বলেন না না আগে উদাতে উলাতে মারব গত বছর ওটা দশ তারিখে মেরেছিলাম এবার এটা দিয়ে শুরু করবো হবে না তার মানে হচ্ছে আপনাকে এ টু জেড রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা ফলো করেই হজটা করতে হবে এবং সে কথাটাই রাসুল সাল্লাম থেকে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যেমন সাহি মুসলিমের বর্ণনা হচ্ছে লিখে এখন মানে আছে আমার কাছ থেকে হজের বিধান তোমরা গ্রহণ কর শিখে না অতএব রাসুল সাল্লা সাল্লামকে কমপ্লিট ফলো করার একটা ট্রেনিং হজের মধ্যে আছে আপনি যাচ্ছেন শুধু হজ করতে না আপনি যাচ্ছেন রাসুল সাল্লা অনুসরণ করতে এবং কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থে নিখুঁত ভাবে অনুসরণ করা যায় আপনি সেই ট্রেনিংটা নিতে যাচ্ছেন এবং সেটা যদি আমরা নিতে পারি তাহলে হজের অন্যতম একটা উদ্দেশ্য সাধিত হয় এখানে আরেকটা কথা বলে রাখি রাসুল সাল্লা সাল্লাম একটা চমৎকার সুসংবাদ শুনিয়েছেন আমাদের আমাদের হাজি সাহেবদের বলেছেন মান হাজা কোন নিষ্প শিশু প্রসব করে থাকেন তার মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসলো। তাহলে হজ কিন্তু নিষ্পাপ হওয়ার প্রোগ্রাম হজ হলো নিষ্পাপ হওয়ার প্রোগ্রাম পাপে লিপ্ত হয়ে কি যায় দুর্নীতিগ্রস্ত হয়ে কি সৎ হওয়া যায় এটা কিন্তু বুঝতে হবে অতএই আল্লাহ তালায় শর্ততা দিলেন এবং তার দিলেন আল্লাহ শর্তটা কি দিয়েছেন নির্দিষ্ট কয়েকটি মাস যারাই এই মাসের মধ্যে হজে নিয়ত করবে তাহলে তাদের কোন অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না কোনো পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না কোনো ঝগড়াঝাটিতে হজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না তাহলে কোরআন বলে দিয়েছে হজের মধ্যে কোনো পাপে লিপ্ত হওয়া যাবে না কারণ এটা যে নিষ্পাপ হওয়ার প্রোগ্রাম রাসুল সালাম তাই বলে দিয়েছেন নিষ্পাপ হওয়ার জন্য তাহলে পাপে লিপ্ত হওয়া যাবে না আপনার স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় আপনি যদি কষ্টেও পড়েন সফরে কষ্ট হবেই কেউ আপনাকে প্রতারণাও করতে পারে বাট আপনি আপনার টেম্পার হারাবেন না আপনি আপনার আখলাখ হারাবেন না আপনি আপনার ইমান হারাবেন না আপনি আপনার সুন্দর ইবাদতের যে সিস্টেমগুলো আছে সেগুলোকে আপনি মিস করবেন না এটি হচ্ছে আসলে এই দুটোর মেন কথা অতএব যেহেতু আমরা কোনো পাপে লিপ্ত হব না পুণ্যে লিপ্ত হয়ে পুণ্যে নির্জিত হয়ে আমরা নিষ্প হতে চাই তাহলে তার জন্যে ইসলামী সেরিয়ার এই নিরঙ্কুশ আনুগত্য এবং সেটিকে মেনে চলা এটা হজের অন্যতম লক্ষ্য এটা আরও বোঝা যায় বোখারের একটি হাদিসে যেখানে অমর আব্দুল আনহর সে বিখ্যাত যখন হাজার আসওয়াদকে চুম্বন করতে গিয়েছেন কারণ কিছু লোক তো বলে যে তোমরা তো ঘুরো কাবার চা জেগে মধ্যে কি সিগনিফিকেন্স এর মধ্যে কি তাৎপর্য আছে অনেকে প্রশ্ন করে তারা কিন্তু ইসলামের এই লক্ষ্যগুলো ভালো করে পড়াশোনা করেনি তারা কিন্তু আমাদের ওলামাইকেরাম মুসলিম উম্মার বড় স্কলাররা যে সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন কিংবা কোরআন যে ব্যাখ্যা আছে সেগুলো করেনি হঠাৎ মনে এসেছে একটা কনফিউশন সৃষ্টি করছে একটা দালানের চারদিকে ঘুরছে আসলে বিষয়টা কি তাই আমরা কি শুধু একটা দালানের চারদিকে ঘুরছি যদি তাই হতো তাহলে তো আমরা ঢাকার অনেক দালান আছে চারদিকেও তো ঘুরতে পারতাম অতএব দালানের চার পাশে নয় এটা হচ্ছে আল্লাহর নির্দেশ মান্য করা হাজার চুম্বল করতে গিয়ে রাসুল্লাহ অবরতুল কি বলেছিলেন্লা সাবধান তোমরা জেনে রাখো এটা তিনি পাথরকে বলছেন আসলে মানুষকে বলছেন আল্লাহ কসম করে বলছি আমি জানি হে হাজার একটা পাথর মাত্র তুমি কোনো ক্ষতি করতে পারো না তুমি কোনো কল্যাণ সাধন করতে পারো না যদি না আমি দেখতাম যে তিনি এই হাজারা আসবাদ কে চুম্বন করেছেন তাহলে আমিও চুম্বন করতাম না সুহান আল্লাহ অমরুল হাত যখন এ কথা বলছেন তখন তিনি আমির উল মহমিন খালিফতুল মুসলিম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং তিনি বলেছেন শুধু রেসম্লা সাল্লামের নির্দেশনাকে ফলো করে আমি তোমাকে চন্দন করছি আর আজকে বাংলাদেশে পাথরেরও নাকি শক্তি আছে বলা হয় অনেক লোক পাথর বিক্রি করে আর আমাদের বিজ্ঞজনেরা সেগুলো আবার কেনে পাথর যদি ভাগ্যই ফেরা তো তাহলে এই বেচারার তো পাথর বিক্রি করা দরকার ছিল না সে নিজেই পাথর দিয়ে পা ফেরাতে পারতো তাই না এতটুকু চিন্তা ভাবনা আমাদের লোক পেয়েছে কারণটা কি কারণটা তহিদের চিন্তা থেকে যে আমরা সরে গিয়েছি রূপটাকে আমরা কোন বিশ্বাস গুলো এসে আমাদের ইমানের সৌধটাকে প্রাসাদটাকে ভেঙে দিচ্ছে সেটাও কিন্তু আমরা করতে পারছি না বলেই আমরা বোকা যাচ্ছি একদম নিতান্ত সাধারণ মানুষের কাছে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তৃতীয় আরেকটি অন্যতম লক্ষ্য হচ্ছে হজের সেটি হচ্ছে আল্লাহ স্মরণটাকেও আমরা একটা আনুষ্ঠানিক কতার দিকে নিয়ে গিয়েছি কেউ শুধু আল্লাহ দিকির করছেন কেউ শুধু ইল্লাহ করছেন কেউ শুধু হুহ করছেন दिक्कर की स्मरण मानस प्राथिक जीवन क्यों के स्मरण कर आल्ला दिक्कर के प्रतिष्ठित कर আপনি যখন কোনো পাপ করতে চান তখনও কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে এবং বলতে হবে মান্ধব ডোনো দিস এটা করো না আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় বলতে হবে তখনই আসলে আপনি আল্লাহকে স্মরণ করলেন আর যদি ফ্রিকুয়েন্টলি অন্যায় অসৎ কাজগুলো দুর্নীতিগুলো আমরা করেই যেতে থাকি এবং আমাদের বিবেক কোনো বাধা না দেয় আমার দিনদারি আমার ইমান আমার ইসলাম যদি কোনো বাধা না দেয় তাহলে বুঝতে হবে যে এখানে আমাদের সমস্যা রয়ে গেছে একটা গ্যাপ রয়ে গেছে এবং আমি সত্যিকারভাবে আল্লাহকে স্মরণ করছি না এই জন্য সলাদকে পাঁচটা ওয়াক্তে ডিস্ট্রিবিউট করা হলো একসাথেও তো দিলে আমাদের সুবিধা হতো না পাঁচ অক্ত সলাদ আমরা অনেক সময় অনেক কাজ জমা হয়ে থাকে ফাইল অফিসে যারা কাজ করেন দশটা ফাইল হয়তো দেখা গেল যে প্রতিদিন একটা করে করতে পারেন কিন্তু একসাথে করে না। এতে সমস্যা নাই কারণ ফাইল একসাথে করলেন নাকি পাঁচ দিনে করলেন এটা জরুরি নয় অফিসে এটা কোনো সমস্যা কিন্তু একসাথে না আল্লাহ ডিস্ট্রিবিউট করলেন ফাইভ টাইমস একবার ঘুম থেকে উঠার পরে আবার কাজের মধ্যে যখন আমরা থাকি তখন কিন্তু আল্লাহকে ভুললে চলবে না ইভেন আপনি মিটিংয়ে যদি থাকেন আমরা অনেক মিটিং থাকার কারণে সালাদকে ঠিকমতো করি না আবার অনেকে মিটিং লম্বা করে জোহরকে আসর পর্যন্ত টেনে নিয়ে যায় এরপরে কাজ শেষে আবার আসর পৃথিবীতে একটা বিশাল পরিবর্তন মাগরীব তখন মাগরীবের সালা আর ঘুমোতে যাওয়ার আগে এসার সালা এটা কেন ডিস্ট্রিবিউট করলেন যাতে আমরা আল্লাহকে এই দিন স্মরণ রাখি যাতে আমরা নিজেকে কোনো চান্স না দিই অন্যায় হারামে লিপ্ত হওয়ার অতএব আল্লাহকে স্মরণের এটাই হচ্ছে মূল কথা আপনি এই যে এই যে অবস্থান করলাম এই যে কঙ্কন নিক্ষেপ করলাম এটা কেন সে উত্তরটা এখানে হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে সুরা আলবাকারার একশো নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বল যে তোমাদেরকে হেদায়ত দিয়েছেন তদনুরূপ তোমরা তাকেও স্মরণ করোমিনা বিভ্রান্তদের কাতারে ছিল এরপর মানুষ যেখান থেকে ফিরে যায় সেখান থেকে তোমরা তাহলে আল্লাহকে তোমরা ততটুকু স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করে থাকো বরং তার চেয়েও বেশি পূর্বপুরুষদের ইতিহাস আমরা স্মরণ করি না যে কোনো জাতির জন্য ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইসলামের একটা ইতিহাস আছে না আপনার ইমানের একটা ইতিহাস আছে না আপনার নবীর একটা ইতিহাস আছে না সেটাকে কেন অগুরুত্বপূর্ণ মনে করব এখানে অতএ স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেমন পূর্বপুরুষদের ইতিহাসকে স্মরণ করি আল্লাহকে মিনিমাম ততটুকু স্মরণ করা উচিত কিংবা তার চাইতে আরো বেশি এরপরে আয়ালা দুশো তিন নম্বর আয় আল্লাহ আর নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট হজের দিনগুলোতে এখানে দুটো আয়াত আছে কোথাও মাহুদাত কোথাও মালুমা এই নির্দিষ্ট কয়েকটি দিনগুলোর মধ্যে আছে জেলহজ মাসের প্রথম দশ দিন আর মালুমাত বলা হচ্ছে যেটা হচ্ছে এগারো বারো তেরো পর্যন্ত আচ্ছা আল্লাহ বলছেন এই নির্দিষ্ট দিন গুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো আরেকটা হাদি যেটা ইমাম বলেছেন এবং সাফা মারোয়া এগুলোকে নির্ধারণ করা হয়েছে আল্লাহকে স্মরণ করি দোয়াও কিন্তু একটা স্মরণ একটা দিকের আল্লাহর কাছে সুন্দর করে দোয়া করা সালাদ পড়া তেল করা এগুলো সবই দিকের সাইর মধ্যেও আমরা তাই করি অনেকগুলো আজগার আছে দিকের আছে আল্লাহকে স্মরণ করা হচ্ছে তার কাছে দোয়া চাওয়া হচ্ছে আর রামিউলজেমার আমাদের অনেকেই বলেন যে শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা হয় যদিও ইসমাইদ সালামের যে স্মৃতিটা আছে সেটা একটা কিন্তু এখন কি আমি সরাসরি শয়তানকে মারছি আসলে এখন কঙ্কন নিক্ষেপটা হচ্ছে হজের একটা রিচুয়াল হজের একটা বিধান হজের একটা ওয়াজিব এটা পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা এজন্য মারার সময় কি বলতে হয় আল্লাহ একবার আল্লাহ একবার এটা কিন্তু শয়তাদের প্রতি নিক্ষেপ শয়তানের প্রতি নিক্ষেপ এটা বলা হচ্ছে না বলবেন কি আল্লাহ একবার তার মানে হচ্ছে পৃথিবীর যে কোন যেকোনো কাজেই মুসলিমকেই স্মরণ করা এরপরে হজের অন্যতম আরেকটি লক্ষ্য হচ্ছে তাকুয়া তাকোয়া অর্জন করা তাকুয়া একটা কমন আইটেম যেটা সমস্ত ইবাদতের মধ্যে আমরা অর্জন করি এটা হজের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হজের আয়াত আমরা দেখি আল্লাহ হজের আয়তের মধ্যে বলছেন তোমরা সবচেয়ে উত্তম পাথে আমরা এটা নিষিদ্ধ না কিন্তু এটার সাথে প্রত্যেকটা জিনিসের সাথে যেন তাকোয়াও আসে এটা মনে রাখতে হবে তাকোয়াটা হচ্ছে আমাদের মূল অর্জন আর অন্যগুলো হচ্ছে আনুষাঙ্গিক অর্জন যদি তাকোয়াটা মক্কামদিনায় রেগে আসি আর মুখ্যমদিনের ক্ষেত্রে কিন্তু পোশাকি তাকুয়া না এবং সেটা বোঝানোর জন্য সুরাহজের মধ্যে আল্লাহ তালা আরেকটা সুন্দর আয়াত উচ্চারণ করলেন সেখানে বলছেন আরো কয়েকটা সুন্দর ঘোষণা আছে এখানে হজের বেশ কিছু বর্ণা দেওয়ার পরে বলছেন যে আর যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান প্রদর্শন করে এটা তাদের অন্তরের তাকওয়া। আল্লাহর নিদর্শনগুলোকে ইগনোর করা ছোট করা অপমান করা তিরস্কার করা এটা কিন্তু ভয়ঙ্কর বিষয় কোরআনকে কোরআনের কোনো আয়াতকে আদানকে এতামতকে সালাফকে সাদাকা কে জাকাতকে কুরবানিকে সিয়ামকে যদি কোনো মুসলিমও খুব কটু একটা অক্তি করে বা যে কোনো একটা কথা বলে তাহলে এটা কিন্তু আর ইসলামের সমস্ত বিধানের প্রতিব্বাহ এটাকে বলছে তাকুয়া অর্থে তাকুয়াকে আমাদের এভাবে ভিজুয়ালাইজ করতে হবে তাকুয়া কিন্তু পোশাকই কোনো বিষয় নয় তবে অবশ্যই পোশাক তাকুয়ার একটা অংশ আচ্ছা এরপরে হজের আরেকটা মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে মাকল আতলাক সুন্দর চরিত্র অর্জন করা সুন্দর চরিত্র সুন্দর চরিত্র কি ভ্রাতৃত্ববোধ চরিত্রের একটা বড় দিক ভ্রাতৃত্ববোধ স্নেহ মমতা ভালোবাসা মাহাব্বা সুবাহুল্লাহ হজের মধ্যে অনেকে গিয়েছেন আমি জানি এখানে যারা আছেন তারা লক্ষ্য করেছেন আমাদের এখানকার যে কোনো মানুষ যে হয়তো দেশে অনেক উল্টা পাল্টা করতেছে সেখানে ভিন্ন মানুষ রয়েছেন सबा देखें पानी लगजम जारे बारिश जन पानी भुरे, अबर एक जुन जुन जुन पानी हाथी कब पा अथचार अनेटे समस्त टाक दिए प्रतिदिन पांच छह के जी खूर कानून के বন্টন করছে অথচ এখানে কি ধনী মানুষগুলো আসে না যে আকাঙ্ক্ষা নিজে পকেট খালি করে উজাড় করে মানুষের উপকার করা মানুষের প্রতি মাহাবা ভালোবাসা ভাতৃত্ব বোঝ মানুষের পাশে দাঁড়ানো একজন্য ঘুরে পড়ে গেলে হাজি সাহেবরা অন্যরা সোহান কিভাবে তারা হেল্পের জন্য দাঁড়িয়ে যায় অসংখ্য উদাহরণ দৃষ্টান্ত এখানে আছে তাহলে হজ এভাবেই ভালো মানুষ হয়ে যাওয়ার একটা সুন্দর প্রোগ্রাম আখলাখ সবর সত্য কথা বলা মিথ্যা অতএব যারা হজে যাবেন এই সমস্ত গুণের ঘাটতি যদি আমাদের থাকে প্লিজ আপনিও একটা লক্ষ্য মাত্র নিয়ে নেন যে না আমি ভালো গুণগুলো অর্জন করে আসব হজের অন্যতম আরেকটি লক্ষ্য হচ্ছে কল্যাণ নেওয়া এবং বিনিময় করা যেটি সুরাহ এসেছে ইব্রাহিম আসবে তার কারণ কি জীবনের কল্যাণগুলো প্রত্যাখ্য করে আচ্ছা এখন এই মানাফের অর্থটা কি ইমাম এবনু ক্যাফিস সহ মুফাসের অনেকে বলেছেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দুনিয়ার কল্যাণ তো ওখানে গিয়ে দেখা যায় এই সময়ে এক্সক্লুসিভ ইবাদত করা যায় ভালো খেলেন ভালো একটা পরিবেশে থাকলেন ভালো হওয়ার প্রেরণা পেলেন আবার অনেকে মাধ্যমে কিছু ছোটোখাটো ব্যবসাও করেন আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার হাজিদেরকে দেখি টর্কি হাজিদেরকে দেখি আমাদের দেশে আবার সবে খুব সেন্সিটিভ দেখলাম যে গিয়ে কোনো ব্যবসা ট্যবসা করতে চায় না কারণ হজ করতে এসছি কোনো ব্যবসা করা যাবে না কিন্তু সেরিয়া হজ ঠিক রেখে হালকা কোনো ব্যবসা বৈধ উপায় যদি করা হয় এটাকে নিশ্চিত করে না কিন্তু হজটাকে ঠিক রাখতে হবে আবার হজ বাদ দিয়ে যদি ব্যবসায় লেগে যায় তাহলে কেউ যদি হজে গিয়ে দেখে চাকরি পাওয়া যায় কিনা অথবা কোনো ব্যবসায়িক স্কোপ তৈরি করা যায় কিনা এটাই তার প্রধান মাথা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু উনি লক্ষ্যচ্যুত হলেন তাহলে বাকি কাজগুলো থাকতে হবে আনুষাঙ্গিক আর মূল হবে হজের উদ্দেশ্য তাহলে এভাবেই আমরা দুনিয়ার কল্যাণও অর্জন করতে কোনো বাধা নেই আর পাশাপাশি আখিরাতের তো কল্যাণ ইমানের যত কল্যাণ তৌহিদের যত কল্যাণ দিনের যত কল্যাণ ইবাদতের যত কল্যাণ এগুলো তো আখিরাতেরই কল্যাণ আখিরাতের জন্যই আমাদের জাত এবং তাপ অর্জন করা হল হজের আরেকটা বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম ঐক্য অর্জন করা একটা ঐক্যবদ্ধ ইসলাম ঐক্যবদ্ধ মুসলিম এই প্রেরণা নিয়ে আসা আজকে মুসলিমরা তাদের বিভিন্ন দেশে বিভক্ত তারা চিন্তা চেতনায় বিভক্ত তারা মাধাবে বিভক্ত তারা আকিদায় বিভক্ত তারা দিনদারিতেও বিভক্ত এক একজনের দিনদারির স্টাইল এক এক রকম এক একজনের ইবাদতের স্টাইল এক এক রকম এটা দেখে বোঝার উপায় নাই এটা হচ্ছে সেই ইসলাম যেটা রাশল্লা সাল্লাহামের উপর নাজুক হয়েছিল অথবা এরা সেই কোরআন মানছে যেটা রসুল সাল্লা কালাম হিসাবে হয়েছিল অথবা তারা সেই সুনার অনুসরণ করছে যে সুন্নার উপহার যে সুন্না উপ বিস্ময় করা বিষয় হল যে কোরআন সেরকম তরতাজা এখনও আছে যেরকম তরতাজা এটা নাজিল হয়েছিল এবং সুন্নাটাও তার বিশুদ্ধ ফরম্যাটে এখন मानव समाज जगत रसुलिहनित इलमार हजार स्कलारा तेब्रिकेटेड जाल हादिसगुलो अत्यंत दुरबल हादिसगुल चिह्नित गई आधुनिक जुगे এই তথ্য প্রবাহের যুগে এই নলেজ এর তাবাদুল বিনিময়ের যুগে যদি কেউ সিনসিয়ারলি চেষ্টা করেন যে তিনি সেই ইসলামকে পরিপালন করতে চান যে ইসলামটার চর্চা স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লাম করতেন এবং যে ইসলামটা তিনি তার প্রিয় সাহাবিদেরকে শিখিয়েছিলেন সেটা কিন্তু সম্ভব এটা শুধু সিদ্ধান্ত নেওয়ার বিষয় এবং সিনসিয়ারলি এই জগৎটাকে এক্সপ্লোর করার বিষয় আমাদের মূল প্রবলেমটা হল আমরা সত্যকে আবিষ্কার করি না আমরা তাহকিক করি না আমরা অ্যানালাইজ করি না সত্যকে চিহ্নিত করি না হাতের কাছে ধর্মের নামে যা পাই সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এটা তো হতে পারে না আজকে মানুষের মধ্যে অনেক ধান্দা মানুষ মানুষকে মিসগাইড করতে তৎপর ফলে এই সময় আমাকে অবশ্যই সচেতন মুসলিম হতে হবে আমাকে অবশ্যই জ্ঞান নির্ভর মুসলিম হতে হবে আমাকে অবশ্যই এলএম নির্ভর জীবনযাপন করতে হবে তাহলে সেটা কিন্তু হজের মাধ্যমে আমরা জানতে পারি এবং হজের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের সামনে আসে হজের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে আখিরাতকে স্মরণ করা যখন মিনাতে আমরা দেখি তার পরদিন যখন আরাফাতে দেখি লক্ষ লক্ষ বণি আদম সাদা কাপড়ে শুভানময় বিশাল এক প্রান্তর আখেরাতের কথা মনে পড়ে না আখেরাতের কথা মনে পড়ে আখিরাতের কথা মনে পড়াটা খুব জরুরি কারণ আমরা আখেরাতকে ভুলে বসে আছি এবং যত গন্ডগোল সেখানেই হচ্ছে আমরা যখন কোনো অন্যায় করি যখন ভুল করি যখন কোনো হারাম ইনকাম করি হারাম পথে খরচ করি তখন কিন্তু আখেরাতের কথাই আমরা ভুলে যাই আর কিছু না যে আমাকে প্রত্যেকটা পাই পয়সার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা মুভমেন্টের জন্য আমাকে হিসাব দিতে হবে এটা ভুলে যাই না এটা ভুলে যাওয়া মানে হচ্ছে আখেরাতকে ভুলে যাওয়া সেটা কিন্তু হজের মাধ্যমে অর্জিত হয় অতএব এইভাবেই তো হজের মানুষকে বিষপ করার প্রক্রিয়া চলে হজের আরেকটা মূল লক্ষ্য হচ্ছে সেখানে ক্ষমা নিয়ে সেখানে তো আমরা করার চেষ্টা ঠিক আছে অতীতের পাপগুলোর কি হবে সেই যে প্রোগ্রামটা ইসলাম দিয়েছে সেটা হচ্ছে তওবা ইসতেক এবং আল্লাহর কাছে কান্না কাটিয়ে করে ক্ষমা নিয়ে নেওয়া আর রাসুল সাল্লা সাল্লাম কিন্তু সে সুসংবাদও দিয়েছেন তিনি বলছেন এক হজ থেকে আরেক হজ এক ওমরা থেকে আরেক ওমরা মাঝখানে পাপগুলোকে মিটিয়ে দেয় অতএব আসুন আমরা এভাবেই হজের মূল লক্ষ্যগুলো অর্জন করি আল্লাহর কাছে দোয়া করি হজকে সফল করি কোরআন এবং সহি সুন্না ভিত্তিক হজকে পরিপালন করি এবং এভাবেই প্রত্যেকটা লক্ষ্য উদ্দেশ্যকে লিখে নিয়ে প্ল্যান করি এবং আমার নিজের জন্য একটা একটা একটা রুটিন করি प्रत्येक लक्ष्य अर्जन स्टेप्रुपियाल पैकेज देवे ना जदिवेम रख रखा हम तरफ मेन कन्सार्न ना आनुषंगिक तरफ कन्सार्न हमारे हजर पैकेज हजर लक्ष्य मात्रा पैकेजमु तकवा पैकेज आफिरक अर्जुन पैकेज तौहि निर्भेजाल तौहिक बोझा पैकेज अत आसन से भाव हज केजाई लक्ष्य मात्रा अर्जन करेष्टा करीदाफर वाल ক্ষমা করো সকল ভুল বিভ্রান্তি দূর করে দাও আল্লাহ তুমি তোমার প্রতি তোমার রসুলের প্রতি তোমার দিদের প্রতি তোমার সারিয়ার প্রতি আমাদের মাহাব্বতকে তুমি জাগরুক করে দাও সমৃদ্ধ করে দাও আল্লাহ তোমার দিনকে সহজে যেন আমরা পরিপালন করতে পারি সে তফিক দাও আল্লাহ যারা এই বছর হজের এরাদা করেছেন আল্লাহ তুমি তাদেরকে সুন্দর সুষ্ঠু মতো ভালো মতো সন্ন্যামতো হজ করার তফিক দাও তাদের হজকে তুমি কবুল করে নাও যারা ইতো পূর্বে এ যাবৎকাল হজ করেছেন এক কিংবা একাধিক তাদের হজকে তুমি কবুল করে নাও এ আল্লাহ তোমার রাসুল বলেছেন মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয় যারা হজ করেছেন তাদের প্রত্যেককে জান্নাতের অধিকারী হওয়ার তফিক দাও আমরা যারা আছি এখনো হজ করি তাদেরকে হজ করার তফিক দাও হজের লক্ষ্য উদ্দেশ্য বোঝার তোফিক দাও আল্লাহ যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন বেশ কয়েকজন ভাই এবং বোন আমাদের কাছে নাম উল্লেখ সহ দোয়া চেয়েছেন যারা নাম উল্লেখ ছাড়াও দোয়া চেয়েছেন আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও তাদের মনের আশাগুলো তুমি পূর্ণ করে দাও যারা আইসিউতে আছেন যারা বিভিন্ন কঠিন রোগ ব্যাধিতে ভুগছেন অথবা যারা বিভিন্ন অবস্থায় পড়ে আছেন আল্লাহ তুমি তাদের উদ্ধার কর তুমি তাদেরকে পরিত্রাণ দাও তাদেরকে আশু আরোগ্য দান করো আমাদের মুসলিমদের যত সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি করে দাও মাহাব্বা তৈরি করে দাও আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা তৈরি করে দাও ই আল্লাহ তুমি আমাদের দেশে আমাদের এই জনপদে আমাদের সন্তান اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين يا رب العالمين اللهم عليك أعداء الدين اللهم تقبل منا ومن المسلمين اللهم ارحم المسلمين في كل مكان يا رب العالمين اللهم وفقنا ووفق جميع المسلمين لما تحبه وترضى يا رب العالمين اللهم وفق اخواننا الذين استعدوا للحج في هذا العام اللهم وفقهم لأداء مناسك الحج على وفق القرآن والسنة اللهم تقبل منهم وتقبل منا يا رب العالمين اللهم اشفنا واشف مرضانا ومرض المسلمين اللهم اقضي حاجات المسلمين يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم أرجو علينا انك انت الطواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عباد الله ان الله يأمر بالعدل والاحسان وإيتاء ذي القربى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون فاذكروا واقموا الصلاه